আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাক আহমদুল্লাহ আহমদিউসালিমীল দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আলোচনা কাম কোরআনের ডিসকাশন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রত্যাশায় যারা আমরা একত্রিত হয়েছি দেন আর আমাদেরকে যেন কোরআন থেকে ফায়দামান হওয়ার তিক দান করেন আমার ভাইরা আলোচনা চলছে সুরাতা বাস নম্বর 51 ওয়ান আমাদের আলোচনা করছি আমরা জীব এবং তগুতের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম এবং পরের আয়াতের দিকে আমরা অগ্রসর হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون ويقولون للذين كفروا هؤلاء আপনি কি তাদেরকে দেখেছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে তারা শয়তান এবং তগুতের উপরে তারা ইমান আনে আর তারা काफर दे के कथा जे ममिन चे तरा भलो अथच आल्लाह रबुल्ला आलमीन तयन कर आल्ला जानकान करें तर को सहाज्यकारी थे ममिनरा भलो ना कि काफेर भलो इटे एक बड़ो डिबेट कारण एबसोल्यूट कथा हल भलो जिनिटा आसमें कि हाट इज गुड मूल गुड हलो ये आल्लर का भलो से भलो তারা তাদের নিজেদের রবকেও মানে না এ মমিন মুমিনরা ভালো নাকি নন মমিন ভালো মুসলিমরা ভালো না নন মুসলিমরা ভালো এর ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি হয়তো ডিবেট করতে পারবেন যুক্তি পক্ষে বিপক্ষে নিয়ে আসতে পারবেন সেটা ভিন্ন কথা ইহুদিদের মধ্যে এই অপকর্মের অভ্যাস ছিল তারা নন মুসলিমদেরকে গিয়ে বলতো যে তোমরা মুসলমানদের চেয়ে ভালো আর অন্য নন মুসলিমরা মনে করত যে ওরা যখন বুদ্ধিমান বিচক্ষণ লোক শিক্ষিত লোক ওরা যখন আমাদেরকে ভালো বলছে আমরাও মনে হয় ভালো আপনারা দেখবেন এখনও পর্যন্ত মুসলমান সমাজের মধ্যে থেকে কিছু লোকজন সেকুলার হয়ে যায় কিছু লোকজন ধর্ম নিরপেক্ষ হয়ে যায় ইসলামকে তারা মানে না বিভিন্ন ইজমের তাদের মাথা নষ্ট করে ফেলে আর অন্য দেশের বিভিন্ন রাষ্ট্রের ইসলাম বিরোধী শক্তির যত বড় বড় বুদ্ধিজীবীরা আছে তারা তাদেরকে বলে তোমরা ওই ঘোড়া মুমিনদের থেকে মুসলমানদের থেকে ভালো ঘোড়া একটা নাম দিয়ে দেয় হ্যাঁ যারা গোড়া তারা তাদের কথা ভিন্ন আমরাকে কেউ ঘোড়া না আমরা আল্লাহ যেভাবে বলছেন সেইটাই আমরা ঘোড়া আর অগোড়া কি আছে মুসলমানের এই অবস্থা কিন্তু এখনও পর্যন্ত চলছে এবং কেয়ামত পর্যন্ত এটা চলবে কিন্তু আল্লাহ রব্লা আলামিন ফয়সালা দিয়েছেন ফয়সালাটা কি মুমিনরা ভালো আর কাফেররা খারাপ এটাই কথা সোরা বাকারার দেখেন একদম শুরুতেই আল্লাহ সুবাহিনদের কথা বললেন মত্তাকিনদের কথা বলে আলা উলায় আল্লাহমের কা মুফলে হ এই সমস্ত লোকেরা তারা আল্লাহর হেদায়তের উপরে আসে এবং এরাই সফল কাম ক্লিয়ার কাট এরপরে ক্লিয়ার করে বলেন কাফের দের আপনি ভয় দেখান না দেখেন লাভ হবে না আনবে না আল্লাহ তাদের তারা ভালো কোরআন এ উপরে কোন ان الْأَبْرَارُ لَفِي نَعِيمٍ شادْ كَرْم شِلْلو كِرَا مؤمن رَا تَرَى نِعْمَتَ الرَّبِّ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ دُشْكْرِتِ كَارِي رَا رَا كَافِر تَرَى جَهَنَّمَ তাহলে এক গ্রুপ হলো জাহান্ন এক গ্রুপ হলো ক্লিয়ার কাট করে দিয়েছেন কোন আল্লাপন্থী এরা কোরআনপন্থী এরা নিয়ামতের মধ্যে থাকবে আসহাব এরা বামপন্থী এরা শৈতান এবং এরা আল্লা বিপক্ষে কাজেই এরা নো গুড রাহিনি ভেরি ক্লিয়ার করে দিয়েছে এত ক্লিয়ার কথা বলার পরে এরপরেও যদি কেউ বলে না না না না ওরা ভালো আছে নামাজ না বললে কি হবে লোক ভালো আছে ওই ভালোর দরকার নাই আল্লাহ তাল্লাহার আপনি ভালো দাবি করতে পারবেন কিন্তু ভালোটা হবেন কি করে ভালো হওয়ার জন্য তো কোয়ালিটি লাগবে যেন আমরা যদি ভালো মুসলমান হই আমরা ভালো তাতে কোনো সন্দেহ নেই এই ব্যাপারে যেন কোন মুসলমানের মনে যেন যারা পরিমাণ সন্দেহ না থাকে যে আমাদের থেকে বলে হয় ওরা ভালো নেভার এবার আপনি আপনার রবকে জানেন আল্লাহকে জানেন যে আল্লাহকে জানে যে নবীকে জানে যে তার সৃষ্টি কর্তাকে জানে আপনা চেয়ে ভালো আর কি হতে পারে না আপনার কথা সবচেয়ে ভালো কথা আপনি যদি আল্লাহর দিকে ডাকেন ভালো কাজ করেন আর বলেন আমি মুসলমান তাহলে আপনি সবার চেয়ে ভালো যে আয়াত তো আমরা সবাই জানি ভেরি ফেমাস আয়াত তিনটা কাজ করলে আপনি ভালো আপনার থেকে ভালো আর কেউ নেই আপনার কথার থেকে ভালো কথা আর কারো তিনটা কি নম্বর দুই নম্বর তিন নম্বর আল্লা দিকে মানুষকে ডাকে তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে এক নম্বরে আল্লাহর দিকে ডাকে দুই নম্বরে কি করে নিজেও নিজনে কামল করে নিজেও ফজরের নামাজ এগিয়ে শরিক হয় এবং লোকজনকে যেভাবে নামাজ পড়তে বলে নিজেও নামাজ পড়ে লোকজনকে যেমন আমানত রক্ষা করতে বলে নিজেও আমানত রক্ষা করে লোকজনকে যেমন হারাম থেকে বেঁচে থাকার কথা বলে নিজেও হারাম থেকে বেঁচে থাকে মুসলিম আর নিজে বলে আমি মুসলমানদের একজন এটা ঘোষণা দেয় এই তিন কাজ করলে আপনি ভালো এই ভালো তো এর থেকে আর কোনো কিছু হতে পারে না আর আল্লাহ সুভায়না হুয়া কথা বলে দিস যাদের ইমান থাকবে না তারা ক্ষতিগ্রস্ত আর যদি আপনার ইমান থাকে তাহলে আপনি সাকসেসফুল তাহলে যারা সাকসেসফুল তারা ভালো ইহুদিরা যতই বলুক মুসলমানরা খারাপ তোমরা ভালো এটা কাজ হবে না কারণ আল্লাহর কথা সবথেকে ভালো কথা আসুরের মধ্যে ভেরি ভেরি ক্লিয়ার ক্ষতির মধ্যে কারা না যার মধ্যে চারটে গুণ আছে সে ক্ষতির মধ্যে নাই এই চার গুণ একসঙ্গে থাকতে হবে একটা বাদ দিয়ে থাকলে হবে না চার গুণ কি ইমানের আমলে সলেহ যারা করে হকের উপরে থাকার উপদেশ যারা দেয় সবর করার উপদেশ যারা দেয় এই চারটা জিনিস যাদের মধ্যে থাকবে তারা হলো ক্ষতি থেকে বাঁচবে তাহলে অন্য সব ক্ষতির মধ্যে আছে তাদের ইমানও নাই আমল ও নাই তাদের ঠিক করতে হবে যদিও আনফর্চুনেটলি আমরা অনেক সময় নামের মুসলমান হয়ে গেছি যদি আমরা কামের মুসলমান হইতাম তাহলে कारोथे भलो हित सब समय एक आनी जदि अन्नर चे भा हलन तो अपन मुसलमान हो लाभ था हलो कि हमार भाइरा कथा ठीक हमें जो अन्नर चे भो ना हई ते मुसलमान दाबी कर लाभ की को लाभ नई तासलमाना क्यों अन्ते हमें हो ये आलोचनार मध्य नहीं आसब और कारा आसले भलो कारा हकर पथे আলোচনা আমি হাশিম মতানি আর আপনারা দেখছেন বাংলা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 থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা তালাম যে জন্য ব্যবহার করছেন জাহাঙ্গীর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 সালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের সাথে আছেন এবং আমরা পর্যালোচনা করছিলাম সৌরতার একান্ন নম্বর আয়াতের যে সমস্ত লোকেরা শয়তনকে মানে আর যে সমস্ত লোকেরা পয়সার উপরে যাদের ভরসা তারা কাফের মুশ্রিকদেরকে বলে তোমরা মুসলমানদের চেয়ে ভালো মুসলমানরা কি ভালো নাকি নন মুসলিমরা ভালো এই ব্যাপারে আলোচনা করছিলাম এবং আমরা কনক্লুশন করছিলাম এই কথা বলে আল্লাহ রব আলিনের কাছে প্রকৃত যারা আসলে হক মুসলমান তারা আল্লাহর কাছে সব সবসময় ভালো এজন্যই তো আল্লাহ সুবহানা হুয়াতলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা মুসলিম হব এবং যারাই যে সময় আল্লাহর কাছে সারেন্ডার করে দেয় ইসলাম গ্রহণ করে দেয় তারাই আল্লাহ সুবাহানা হুয়া তালহার কাছে সবচেয়ে ভালো আজকালকার যে কঠিন দুনিয়া আমরা বসবাস করছি আমরা অনেক মুসলমান আছে মুসলমান ওনলি বাই নেইম নামে মাত্র মুসলমান হয়ে গিয়েছি অমুসলিমদের কার্যকলাপ আমাদের চেয়ে ভালো হয়ে গেছে এটা হলো আমাদের জন্য বড় দুঃখের বিষয় এই জন্য অনেক সময় ওই যে যারা নতুন মুসলমান হয় ইউসুফ ইসলামের কথা অনেকে বলে ক্যাট স্টিভেন ছিল তার নাম একজন পপ সিঙ্গার ছিল সে আল্লাহ তাকে হেদায়ত করেছেন তিনি কথা বলেন সব সময় উনি এখনও আছেন আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় যে আমি যদি কোরআন পড়ার আগে তোমরা মুসলমানদেরকে দেখতাম তোমাদের সঙ্গে মোয়ামলা করতাম তাহলে মনে হয় আমার মুসলমান হওয়ার নসিব হইতো না কেন যে কোরআন শরীফের মধ্যে যা পড়ি তা তো তোমাদের মধ্যে দেখি না আমি চিন্তা করে দেখেন কত বড় হক কথা তিনি কোরআন পড়েছেন এবং কোরআনের সুন্দর কথার হেদায়ত আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু মুসলমানদের সঙ্গে যখন মোয়ামলা করেন কোরআনের কিছুই পান না এটা হলো মুশকিল মুসলমান মিথ্যা কথা বলতেছে মুসলমান নামাজ পড়তেছে না মুসলমান মদ খাইতেছে কেমন মুসলমান ফাঁকি দিচ্ছে কথা খারাপ হারামের মধ্যে আছে হারাম ইনকাম করছে কই মুসলমান খালি নাম আছে আবদুর রহমান আবদুল্লাহ নাউজুবিল্লাট সামথিং লাইক দ্যাট তিনিসুফ ইসলামের কথা যেরকম আমরা বলি এরকম অনেকের কথা এরকমও বলা হয় আপনারাও জানবেন যে আমি যখন ওয়েস্টে গেলাম মানে পশ্চিমা দেশে গেলাম তখন ইসলাম দেখলাম কিন্তু মুসলিম দেখলাম और अभी जख प्राच देशे आसलम मुसलमान देशे आसलम तक हमें मुसलिम देखल कसलम पाइलनाखने इसलम देखल वेस्टे तरह अर्थ हल इसलमिक ज आदब इसलम्यूटी देखल वा रक्षा करा मानुष के फाक ना देर पर सरकार के फाँकिना देवा अन् मानुष के रेसपेक्ट करा सब मानुष के समान अधिकार देवा ये ओस्टे गए पश्चिम देशे गए देखल কিন্তু মুসলমান তো ওখানে নাই ওখানে তো নন মুসলিমরা আবার যখন মুসলমানদের দেশ যেগুলো আছে প্রাচ্যে এসে আপনার পূর্ব দেশগুলোতে এসে সেখানে দেখলাম যে হাজার হাজার মুসলমান মুসলমানের সংখ্যার কোন শেষ নাই কিন্তু ইসলাম আর সেখানে নাই ধোকাবাজি ফাঁকিবাজি উমুকবাজি তুমুকবাজি টেন্ডার বাজি এই রাজনীতির বাজি এরপরে তো আরও কত বাজি বাজির কোন শেষ নাই বাজির পরে বাজি পরে হলো ডিগবাজি এই পরিমাণ অবস্থা আসলে কথা ঠিক আমরা নামের মুসলমান হয়ে গেছি দেখে আমাদেরকে নিয়ে সমস্যা নাই কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা তো সার্টিফিকেট হয় না তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে তৈরি করা হয়েছে নিয়ে আসা হয়েছে মানুষের উপকারের জন্য সৎ কাজের আদেশ দিবে আর মনকার থেকে মানুষদেরকে ফেরাইয়ে রাখবে এইটা তোমাদের দায়িত্ব এই দায়িত্ব দিয়ে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে অত মেনু বিল্লাহ আল্লাহর উপরে ইমান আনবে তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী এই জাতি হলো সর্বোত্তম জাতি এই কমিউনিটি হলো সর্বোত্তম কমিউনিটি এই মুসলিম কমিউনিটি হলো সর্বোচ্চ কমিউনিটি সর্বোত্তম কমিউনিটি আমরা নিজেরা নিজেদের পরিচয়টাকে জানতে হবে নিজেরা নিজেদের পরিচয়টাকে বুঝতে হবে আর তারপরে এর অনুযায়ী তাহলে যদি ইহুদিরা কথা বলে যে আমরা ভালো না অন্যরা ভালো আল্লাহ সঙ্গে একমত নন আল্লাহ সুভায় সেটা ব্যাপারে তিনি করবেন না একমত হবেন না কারণ আল্লাহ বলেছেন আমরাই হলাম উত্তম জাতি আমাদেরকে মানুষের উপকারের জন্য বানানো হয়েছে এখন যদি আমরা উপকার না করি মানুষের তা উত্তম হব না আমর কাজ করি না তো উত্তম হব না, কিন্তু আমরা যদি মানুষের উপকার করতাম আমর বেল মাফ নাহি আনিল মুন কারের কাজ করতাম সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেদের দায়িত্ব আমরা পালন করি তাহলে আমরা উত্তম উত্তম এমনি এমনি হওয়া যায় না উত্তম হওয়া লাগে अपना क्या उम होते हेमत हो आज मुस्लिम इले जाए कि दिए तेरा कन्भिन्स कर पूर्वपुरुषरा कर मानुष मुसलमाना तु जन गे जा चरित्र देखे তাদের লেনদেন দেখে ময়া দেখে ভাষাও তো তারা বুঝেন নাই চিটাগাঙে আরবরা আসলে আর আরবি কি আমরা বুঝতাম আর তারা কি বাংলা বুঝতেন তা আমরা মুসলমানটা হলাম কি করে নিশ্চয়ই তাদের চরিত্র দেখে নিশ্চয়ই তাদের সঙ্গে মোয়া করে এটাই তো আল্লাহ সু ভায়না হোক তা হাল আমাদেরকে মুসলমান বানাইছে আমার ভাইরা আমার বোনেরা দর্শক মণ্ডলী তাহলে কথা ভেরি ভেরি ক্লিয়ার যে ই ওদের আজই কমেন্ট করুক না কেন মর্যাদা দেন আপনার মর্যাদা সবচেয়ে বেশি তবে এই মর্যাদাকে আপনি রক্ষা করতে হবে যারা মর্যাদাকে রক্ষা করে না যারা এই নিয়মকে মানে না আল্লাহর বিপক্ষে চলে যায় তাদের কি হবে যারা নিয়ে ব্যস্ত যারা আল্লাহ বিরোধী শক্তিকে নিয়ে ব্যস্ত আর যারা আল্লাহর পথ থেকে সরে যায় আল্লাহ তহ তাদেরকে লায়নত করে থাকেন আল্লাহ তাদেরকে অভিসম্পদ দিয়ে থাকেন আল্লাহ তালা তাদেরকে তার রহমত থেকে দূরে সরায় রাখেন আনিল্লাহু। তার যদি আল্লাহ কাউকে যদি করেন তাহলে তার আর জেতার কোনো পথ থাকে না আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে তো পারা যায় না আল্লাহর শক্তি হলো অপরিসীম আর আপনার আমার কোন শক্তি না এই অসম কোনো ফাইট তো হতেই পারে না আর হওয়ার প্রশ্নই উঠে না যেন আল্লাহর বিপক্ষে যেন আমরা যাওয়ার চেষ্টা না করি আমরা পরিবর্তন করার জন্য চেষ্টা না করি আল্লাহ যে ইচ্ছা এই ইচ্ছাই কিন্তু বাস্তবায়িত হবে আপনি এবং আমি যেটা চাইব শেষ পর্যন্ত সেটা হবে না এই আল্লাহ যা চাইবেন এটা আপনার কোন ইচ্ছা বাস্তবায়িত হলে বুঝবেন যেটা আল্লাহ চেয়েছিলেন এই জন্য হয়েছে তোমরা যা কিছু চাও না কেন্লাহ রব্লিন এটা হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তালা চাইবে আমরা কতজনে কত কিছু চাইলাম কতজনে কত কিছু প্ল্যান করলাম কতজন কত কিছু পাওয়ার জন্য স্ট্রাগল করলাম স্ট্রাইব করলাম কিন্তু হল না আল্লাহ রবিন এটাকে বাজেট করেন আল্লাহ পথ থেকে যারা দূরে চলে যায় কোরআন থেকে যারা দূরে চলে যায় তাদের অস্থিরতা বাড়ে তাদের জীবনটা অস্থির হয়ে যায় তাদের জীবনটা এলোমেলো হয়ে যায় জীবনটা অগোসালো হয়ে যায় তাদের জীবনটা স্থবির হয়ে যায় তাদের জীবনটা বিক্ষুব্ধ হয়ে যায় তাদের জীবনের মধ্যে কোনো ডিসিপ্লিন থাকে না তাদের জীবনের মধ্যে কোনো শান্তি থাকে না আর তাদের এই জীবনের কারণে তারা নিজেরাও ভালো কিছু করতে পারে না সমাজের জন্যও ভালো কিছু করতে পারে না একসময় তারা ইতিহাসের আস্থা নিক্ষিপ্ত হয় সেজন্য আসুন আল্লাহ যাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন আল্লাহ যাদেরকে ইন্টেলেকচুয়াল বানিয়েছেন আল্লাহ যাদেরকে লেখা পড়া শেখার শক্তি দিয়েছেন আল্লাহ যাদেরকে সুস্থ শরীর সুস্থ মন দিয়েছেন আকলে সালিম আল্লাহ সুভায় না হুয়া তাল্লা যাদেরকে দান করেছেন তাদের দায়িত্ব হলো যে আল্লাহর বিপক্ষে না যাওয়া আল্লাহ রবুল আলমিনের নিয়মের পক্ষে থাকা এবং আল্লাহ যে আমার খালেক এবং মাহালেক আল্লাহ যে আমার নিয়ন্ত্রক আল্লাহ যে আমার কন্ট্রোলার আল্লাহ যে আমার চ্যারিসার আল্লাহ যে আমার রব আল্লাহ যে আমার প্রোটেক্টর আল্লাহ যে আমার লর্ড এই জিনিসটা যেন আমি সবসময় মনে রাখি তাহলে রব্বল আলমিন আল্লাহ ক্লিয়ার করে দিলেন এই জাতি উত্তম জাতি অন্য লোকজন যা বলে বলুকুক কিছু আসে যায় না উত্তম জাতি হিসেবে উত্তম কাজ করার দায়িত্ব আমাদের দায়িত্ব যখন আসে তখন ডিউটি নিয়ে আসে এমনি এমনি দায়িত্ব আসে না যেন আপনাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে ডিউটিটাও আপনি আমি করতে হবে আল্লাহর জন্য আল্লাহ রবুল্লা আলম যেন এই আমাদের করার তৌফিক দেন এসা আল্লাহ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া আসসালাম আলাইকুম আরহাম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 কিন্তু যেন মনান্তর না থাক ইসলাম বাস্তব সমাধান তাদের মাইন্ড কে চেঞ্জ করা দরকার আমার কাজ হবে ভুলগুলি না খোঁজানো তাদের ইস্তি সামাজিক উন্নতির জন্য ইসলাম কেন এত গুরুত্বপূর্ণ জানার জন্য দেখুন ইসলামী সমাজের গুরুত্ব সন্ধ্যা সকাল ছটায় বাংলাদেশে বাংলায়